নিনা সম্মানিত উলাম রাম সম্মানিত মুসলিয়ালে কাম অবুল দরবারে লাখ কোটি শুক্রিয়া আজকে চোদ্দশো সাঁত্রিশ সনের দোসরা সব তারিখে জুমুয়া আদায় এবং শোনার উদ্দেশ্যে উপস্থিত আদায় করি সকল বলি আলহামদুলিল্লা সম্মানিত মুক্তি আগ্রাম আজকের সোদ্ায় আমরা যে বিষয়টি আলোচনা করব বিষয়টি হলো সদা এলো চিয়া নেতা অর্থাৎ আমরা প্রতিদিন যে চলা করি এবং যতগুলো এবাদত করি প্রত্যেকটি এবাদতের আগে এবং পরে অর্থাৎ মন পর এবার আগে কিছু এবাদত থাকে পরে কিছু আবাদত থাকে যেগুলো সুন্নত এবং নকল হিসাবে পরিচিত সুন্নত দুই রেখাত আদায় করি জুমার আমরা মূল ফরস আগে সুন্নত আদায় করি আবার ফরস চলাতের পরে আরেকবার শূন্যত আদায় করি ঠিক জাকাত আমরা ফরজ ডাকাত যে ফরজ যে গুলো কাজগুলো ফরজ হলো তিনটা বা চারটা কারো মতে তিনটা কারো মতে চারটা এই ফরজ কাজগুলো করার আগে কিছু কাজ করতে হয় যেগুলো তুন্নত আবার এই পরে কিছু কাজ করতে হয় আল্লাপ শাহরের রমাদানের মধ্যে যে সিয়াম পরশ করেছেন এই সিয়ামটা পরদ এক মাস উনত্রিশ বা তিরিশ দিন সিয়াম পালন করা এটা পাক সকল ुरुष मुमिन हादीर बसागुलतापु मानी हलो फरज बाहि जागो सब गलातापुअ अर्थात वीब बाो जतगुल रोजाइए तमादान मास रोजा के गुरुप कर गोजार क्षेत्रीय दिए ओई रोजा गल्ला पब्ल এরপরে রুহানি শে দু খাবার লাগে যত বেশি দিবেন শরীর তত মোটা তবে যত বেশি দিতে থাকবেন আর রুহানি খাবার যত দিবেন তত ইমান শক্তিশালী হবে ইমান মজবুত হবে আল্লাপাক একজন মুমিনের শারীরিক খাবারের পাশাপাশি আল্লাহ রবাহী রুহানি খাবারের ব্যবস্থা করেছেন এই রুহানি খাবারের অন্যতম একটা খাবার হলো আদায় করা যারা দৈনিক ফলাত আদায় করে না তাদের রুহটা মরে যায় তাদের পালটা মরে যায় তাদের রুহানি খাবার নাই। অপুষ্টিতে বুবে তাদের রুখ তাদের পাল কারটা অপুষ্টিতে বুগতেছে কারোটা রোগে বুগতেছে কারোটা মারা আগে গেছে তার বড়িটা জীবিত আছে এই জন্য যুবকদের জন্য বড় ট্রিটমেন্ট বড় চিকিৎসা আজকের যুব সমাজ আমাদের বিভ্রান্তির দিকে বোমরাহির দিকে চলে যাচ্ছে আমরা সকলে জানি যে আমাদের এই দেশের যুব সমাজ বর্তমানে কি অবস্থায় আছে যুব সমাজের বিশাল একটা অংশ মাদকা শক্তির মধ্যে নিমজ্জিত মদের সাগরে ডুবে আছে অংশ বিভিন্ন ধরনের জিনিস ইয়াবা মদ এটা সেটা বিভিন্ন কিছু নিয়ে ডুবে আছে আদা পাগল হয়ে আছে যুব সমাজ এর কিছু যুব সমাজ সন্ত্রাসের পপ বেঁচে নিয়েছে সন্ত্রাস নিয়ে তার আবেগটাকে যৌবনের আবেগটাকে ইসলামের নাম নিয়ে বা বিভিন্ন নাম নিয়ে জঙ্গিবাদের দিকে ঝুঁকে পড়তেছে এই যে যুব সমাজ বিভ্রান্ত হচ্ছে এটার জন্য যুব সমাজ তাই না এটার জন্য তাই আমরা আমরাই আমাদের যুব সমাজকে আমরা এটার জন্য দায়ী তারা দায়ী নাই কারণ একজন যুবক এই বয়সে তার কিছু রুহানি খাবার আল্লাহ ব্যবস্থা করেছে এই রুহানি খাবার বিরুদ্ধে তখন ওই যুবক নিয়ন্ত্রণে থাকবে ওই সমাজের জন্য শক্তি হবে সম্পদ হবে ওই খাবার না দিয়ে যদি আমরা তাকে ভ্রামে গঙ্গা পথে ছেড়ে দিই সে তো আর আমাদের জন্য উপকারী হবে না আল্লাহ আর যুবকদের জন্য যেই ব্যবস্থাগুলো গুলো করেছেন তন্মধ্যে একটা রুহানি খাবার হলো সিয়াম এই যুবকরা যদি এই পরশ সিয়ামের বাহিরেও এই আল্লাহ রসুল যে সিয়াম এটা নকল সিয়াম গুলোর কথা বলেছেন এই সিয়াম যদি যুবকরা পালন করে ওই যুবক কখনো ধর্ষণ কোনদিন নিমজ্জিত হবে না আল্লাহ রসুল সালাম এটা গ্যারান্টি দিয়েছেন আর রাসুল্লাম নিজে গ্যারান্টি দেন না এই গ্যারান্টি আসে কোথা থেকে আসে আজিম থেকে আল্লাহ আলমিনের পক্ষ থেকে আল্লাহ রসুল সালাম বলেছেন ইয়া আমিন যুব তোমাদের মধ্য থেকে যাদের বিবাহ করার মতো সামর্থ্য আছে তারা অতি দ্রুত বিবাহ করে নাও যাদের বিবাহ করার সামর্থ্য আছে আজকে দেখা যায় আমরা বিবাহ তাকে কঠিন বানিয়ে রেখেছি বিবাহ আমাদের সমাজের সহজলভ্য না मुमें जुवकते समाजी जुवक মাদকা শক্তি থেকে অস্তিলাতা থেকে বিভিন্ন ধরনের অপরাধ থেকে মুক্ত থাকতে পারে আরো কিছু হোক তো হইতে হইতে শেষ পর্যন্ত জঙ্গি হয় আর সন্ত্রাসী হয় শেষ পর্যন্ত মানুষ হয় না এই জন্য আল্লাহ শিক্ষা হলো মানুষটা তা আমিন কোমল বা সমাজের যুবকদের মধ্যে যাদের বিবাহ করার সামর্থ্য আছে তারা তারা ইচ্ছা করলে ছেলে গোমরাহির দিকে ভ্রান্ত ফতে চলে যাচ্ছে নবী সালাম বলেন এই বিবাহটা যদি করাই দিতে পারো এটা বড় বড় দুইটা উপকারিতা দিবে একটা হলো আবাদ দলিল বা তার দৃষ্টিকে অবনত রাখার দৃষ্টিকে সংযত রাখার বড় সহায়ক হল বিবাহ আর থাকে কি হয়। তো মূল কারণে হলো দৃষ্টি সংযত না থাকা তারপরে এই দর্শন নারীরা মানসম্মান নিয়ে স্বাধীনভাবে রাস্তায় চলতে পারে না ইজ্জতাগ্রহ নিয়ে ঘোরাফিরা করতে পারে না এটার কারণ হলো যদি তোমরা যুবকরা বিবাহ করো তোমাদের দৃষ্টি সংযতান অসংলগ্ন হবে না আর অসংলগ্ন হওয়া মানেই বেবিচার অস্থিরতা তারপরে বিভিন্ন রকমের খারাপ এক খারাপ জিনিসপত্র এগুলো বেড়ে দেওয়া আরেকটি জিনিস লক্ষণীয় আমাদের যুব সমাজকে আমরা নৈতিকতার দিকে বের করে আনা যায় কিভাবে জানা করা যায় কিভাবে বেবিচার করা যায় অস্থিরতার দিকে যাওয়া যায় এই কৌশল এই পদ্ধতিগুলোই আমাদেরকে শেখায় দেখবেন টিভিতে एक गुंता, गुंता देखार पर में के, के करें जो गुल नाटक सिनेमा जा घंटा घंटा देखा सर्वशेष शिक्षा मेमने घर से कला कौशल युवक शेखाना हम से समाज युव समाज जंगी हो सन्त समाज केम खारी ओफ्टिदी दर्शन करा कि पावर सम्भवना नहीं কারণ সেই যুবক ক্ষেত্রে আমরা আখলাখ শিক্ষা দিচ্ছি না নৈতিকতা শিক্ষা দিচ্ছি না তাকে শিক্ষা দেওয়া দরকার ছিল একটা মায়ের সম্মান করতে হয় একটা সম্মান করতে হয় একটা সমাজের অনেক সম্মান রক্ষা করতে হয় এগুলো মিলিয়ে শিক্ষা দেওয়ার কথা ছিল কিন্তু এগুলো শিক্ষা না দিয়ে উল্টা আমরা শিক্ষা দিচ্ছি অশ্লীলতার বিচার পা ভিসার বিষয়গুলো শিক্ষা দিচ্ছি এই দেখবেন যে মিডিয়া যখন দেখায় ভারতের বার্সের মধ্যে দর্শন হয়েছে মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় আমরা পিছিয়ে থাকবো কেন আমাদের দেশে শুরু হয়ে গেছে এইভাবে মানে অস্থিরতার বিস্তার আমাদের মিডিয়া বেশি বিস্তার করতেছে আমাদের সমাজে যুব সমাজকে গঠন করার পরিবর্তে যুব সমাজকে ধ্বংসের দিকে ছেলে দিচ্ছে বিবাহ করতে কারণ এই রোজা রাখাটাই তোমার জন্য বড় ধরনের প্রতিষেধক বড় ধরনের ওষুধ অ্যান্টিবায়োটিক বড় অ্যান্টিবায়োটিক তোমার জন্য এটা যদি যুবক রোজা রাখো বেশি বেশি तो रोजादारीफ टीचि बड़े रूहानी ओषद रूहानी चिकित्सा हिसाब सेुवक निर्धारण कर गुरुत्न कैकटी तीयम मधादान पर एक गुरुपूर्ण चियाम हलो सव्वाल मासन चलते नाम हल सव्वाल सव्वाल मासिख बारिख रोजा रखा हराम बाकी दिन गेको दिन तमाम गुला जाए छह दिन অথবা ভেঙ্গে ভেঙ্গে একদিন একদিন পরে যেদিন ভালো লাগে যেদিন খুশি যে কোনো সময়ে মাসের মধ্যে ছয় দিন করা এই বর্ণনা করেছেন এই পালন করার অনেকগুলো ফজিলত আছে প্রথমে আমরা দেখি নবী সাল ইসলামের হাদিস্তি সহিমের হাদিস আবু আজব আলম তার থেকে হাদিস্তি বর্ণিত আল্লাহ রসুল ইসলাম বলেন মন্তান মন্ত আমার রমাদান যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো করলো কান একা মেদাহার যারা সেই সারা বছরে সিয়াম পালন করলো তিরিশ দিন প্লাস ছয় দিন ছত্রিশ দিন যারা সিয়াম পালন করবে কান একা সিয়ামের তারা যেন সারা বছরের সিয়াম পালন করল নবী সালামের এই কথাটির মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা বিষয় হল কিভাবে সারা বছর সিয়াম আল্লাপাক আমলকে দশ গুণ বাড়িয়ে দেন এটা অন্যত মোহাম্মদ সালা প্রতি আল্লাহাকের স্পেশাল নিয়ামক যেই কাজে করবে দশ গুণ একবার সুবান আল্লাহ বলবে দশ বার সুবান আল্লাহর तीन सौ छप्प दिन इंगरेजी बोतर আরবি বছর হয় তিনশত চুয়ান্ন দিনে এগারো দিন কম এজন্য তো প্রতি বছর রমাদান এগারো দিনে আগে যাচ্ছে আরবি বছর হয় তিনশত দিনে এটা মনে রাখবেন ইংরেজি হলো তিনশো ছাপান্ন দিনে আরবিশো পঁয়ষট্টি দিনে আর আরবি হইলো তিনশত চুয়ান্ন দিনে এগারো দিন কম আরবি বোতর আচ্ছা তাহলে তিনশো দিনের স্বভাব আপনি রমাদান থেকে পাইলেন আর বাকি রইল কয়দিন এই চুয়ান্ন দিনের জন্য অনেকগুলো গ্রন্থে আসছে এবং কোন রমাদানের দ্বারা দশ গুণ বৃদ্ধি করে আল্লাহ তিনশো দিনের তাওয়াব দেন আর এই ছয় দিন সিয়াম পালন করলে छहार छब्बीस मासिलत सबकुल छब्बीस छब्बीस আমরা রমাদানের রোজা কবুল হইতে এটা দলিল রমজানের রোজা আমার কবল হইতে এটা দলিল হলো সওয়ালের ছয় দিন রোজা রাখা কেমনে দলিল হলো আল্লাহ রসুল বলতেন हज करारे तुम हज कबुल्ला कबुल आगे तुम आई कैटी काटो दस बार आगे मिथ्याल दसता बुजते तुम्हार हज अल्लाह रबुल्ला आलम कबुल करें नहीं এই জন্য যে একটা আমল কবুল হওয়ার দলিল যে এই আমলটা করার পরে আমার পরিবর্তন আমি রমাদানে তিরিশ দিন রোজা রাখলাম এই রোজাটা কবুল হইলো কি না হইলো তো একটা দলিল লাগবে সে ভোজার আলামত হইলো এই সওয়াল মাছ আসার পরে যদি আমার আমলে আসলা পরিবর্তন এসে যায় তালে বুঝতে হবে আমার রমাদান আর যদি পরিবর্তন না আসে আগে যেমন এখনো তেমন আল্লাফা কবুল করেন রোজা কবুল হওয়ার একটা দলিত এরপরে পূর্ববর্তী আল্লাপা কিয়াম বরফ করেছিলেন প্রতি মাসের তিন দিন তাদেরকে আল্লাপাকে এরকম রমাদান দেন নাই প্রতি মাসে তিন দিন সিয়াম পালন করতে তাহলে বারো মাসে কয়দিনিস এখন আমরা পালন করি কয়দিন তিরিশ দিন তাহলে পূর্ববর্তী কমে গেছে আল্লাহ আল্লাহ রসুলা আগের উম্মদ থেকে ফিটিয়ে থাকবে কারণ এই উম্মত হলো উম্মত এই উম্মত হলো সুহাদা আলার নাম দুনিয়ার সকল উম্মতের সাক্ষতাতা উম্মত মোহাম্মদ ইসালিস্লাম रमादानी छा के समय असंख्य प्रची छियानर मध्य रही सम्मानित नारी पुरुष सबा तब रखते महिला मान समा रमाधान तुम्मा जे व्यक्ति रमादान सियाम पालन करलो अतपर सव्वल रोजा रख लो आगे मान समा रमाधान তার রমাদান পরিপূর্ণ হইতে হবে অত কর্ম এখনো রমাদানে হয় নাই তার আগে ওই কাজাগুলো যেদিন পূর্ণ হবে সেদিন তার মানসমা রমাদান হবে তারপরে গিয়ে সুমনাথ বা এজন্য কেউ ইচ্ছা করলে তিনি সওয়াল মাসের প্রথম দিকে তার কাজ রোজা গুলো রেখে ফেলবেন এরপরে তিনি শেষ দিকে কাজা রোজাগুলো পূর্ণ করাবে এই জন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে আর এই রোজা একসাথে রাখা জরুরি না একদিন একদিনও রাখতে পারেন দুদিন দিনও রাখতে পারেন আবার একসাথে ছয় দিনও রাখতে পারেন এখানে আরেকটি জিনিস লক্ষণীয় সেটি হলো रोजा जदि सोमवार सोमवार रोजा रखार आल्दीनता है सोमवार बृहस्पतिवार रोजारो नियो कर लगे सवाल सवाल नियोग कर लल्लाम्बिन सवाल स्वभाव दीबें और सोमवार रोजा स्व एक कम एक साथ ही स्व एक আপনি তিপ্তম্বিন সবালও পাবেন আরো সোমবার বৃহস্পতিবারও পাবেন তবে তেরো সত্য পনেরো তিন দিন রোজা রাখাও পূর্ণ সওয়াল মাসের তেরো তারিখ সত্য তারিখ পনেরো তারিখ তো যারা প্রথম শ্রেণীর মুমিন তাদেরকে চেষ্টা করতে হবে যে আমার সওয়াল আলাদা রাখবো আর ওই তিন দিন আলাদা রাখবো ওই তিন দিন আলাদা প্রতিদিন এই ছয় দিনের আলাদা প্রতিদ কোন দুর্বল মুমিন আল্লাপাক তাকে দুইটারই প্রতিকার দান করবো এটা হলো দুর্বল মুমেন্টের প্রতি আর শক্তিশালী মুভমিন্টের জন্য ছয় দিন আলাদা তিন দিন আলাদা আল্লাপাকে আমাদের সবাইকে এই সওয়াল মাসের এই ছয় দিন পালন করা তো অপেক্ষা মাস এই সম্মানিত মাসে রোজা রাখা নকল রোজা রাখা বেশি বেশি এটাও প্রজীলতার কাজ এ ব্যাপারে আমরা একটা হাদিস দেখবো সুনানা আবুদাউদ্ ইসলাম গ্রহণ করে নবী সরম নিকট থেকে চলে গেলেনা এক বস্তর পরে আবার নবীত রামের নিকটে আসলেন এক বিস্তার পরে যখন তনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন তখন তার শারীরিক গঠন আর দৃষ্টি সবকিছু পরিবর্তন হয়ে গেছে ক্বাল ইয়া রাসূলুল্লাহ আমা তার কনি তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি আমাকে চিনতে পেরেছেন ক্বাল ওয়া মান আনতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আমি তো চিনতে পারি নাই তুমি কে ক্বাল আনাল বাহিলি আল্লাযী জি'তুকা আমাল আউয়াল देहर अदिकारी तुम्हें मध्य तुम्हारे शरिक के তিনি বলেন সারা রাত্রে ছাড়া এই এক বছরের দিনে কোনদিন খাবার খাই নাই তার অর্থ হইল এই এক বছর পরিপূর্ণ আমি রোজা এক দিনও আমার রোজা বাদ যায় নাই আল্লাহ রসুল বললেন আসদানাকা তুমি তো তোমার নত্বকে আজাব দিয়েছ তুমি তো বালকাজ করো নাই তুমি তোমার নত্তকে কষ্ট দিয়েছ আজাদ দিয়েছ তাহলে বোঝা যায় এইভাবে এক রাখা এটা নবী নামের উন্নতের বিপরীত নবীত্রতনাম এটাকে পছন্দ করেন না শরীর নষ্ট করে আপনার সবকিছু নষ্ট করে শরীর দুর্বল করে এইরকম যে আবাদত গুতান নাকি এসার্ন মাজ দিয়ে সদরণ্যমাজ শুষবে এরকম অস্বাভাবিক আবাদত যেগুলো স্বভাবত মানুষ করে না এই রকম এইরকম আবাদতকে নবীত রতনাম পছন্দ করতেন না আল্লা রসুল বললেন আধ্যাতা তুমি তো তোমার আল্লাহর কোনটা রমাদান রমাদানের আরেকটা নাম হলো শাহরু খবর খবরের মাসে তুমি রোজা রাখবা ওয়াও সাহার আর প্রতি মাসে তুমি একদিন পরে রোজা রাখবা প্রতি মাসে একদিন রোজা রাখবেন আমার শরীরে অনেক শক্তি আছে আমাকে দিন তো আর আর বাড়ানোর দরকার কি বলতেছেন আমার একদিনে রোজায় কাজ হবে না আমার শরীরে অনেক শক্তি আছে আমাকে আর একটু বাড়াই দেয় আমি আরো বেশি বেশি রোজা রাখতে চাই রাখবা তিনি বললনাম আরো বাড়িয়ে দেনল হরুমে হরুমেকালু মেক আল্লাহ রসাম তিনটি আঙ্গুলকে একত্রিত করলেন একত্রিত করে বললেন শোনো হারামের মাছ যখন আসবে সম্মানিত মাস গুলা যখন আসবে হারামের মাস কয়টা চারটে এই চারটা মাস হলো হারামের মাস নবীত্র তোমার বললেন যখন এই হারামের মাস আসবে তখন তুমি তিন দিন রোজা রাখবা তিন দিন গ্যাপ দিবা তিন দিন রোজা রাখবা তিন দিন গ্যাপ দিবা মানে যখন দুলকাদা মাস আসবে তখন তুমি একসাথে তিন দিন রাখবা আবার তিন দিন রাখবা না আবার তিন দিন রাখবা আবার তিন দিন বাদ দিবা এইভাবেই মানে এক মাসে পনেরো দিন তুমি পুরা মাস রোজা রাখবা না সর্বোচ্চ এক মাসে পনেরো দিন তিন দিন রাখবা তিন দিন বাদ দিবে তিন দিন রাখবা তিন দিন বাদ দিবে এইভাবে করে তুমি তিয়াম পালন করবা তাহলে এই হাতিশে আমরা দেখি যে আসরে হরুম সম্মানিত মাসগুলোতে গুলোকে পালন করা এটা অনেক প্রধির সেটার নাম হলো আব্দুল আবাস থেকে বন্ধিতা মাসের প্রথম দশ দিনের আমলে আল্লাহের কাছে অনেক প্রিয়মিনের কাছে এটা আল্লাহ জেহাদ করতে গিয়েছেন কিন্তু আর শহীদ হয়ে গেছেন যিনি শহীদ হয়ে গেছেন তার আমলটার মর্যাদা এই আমল বেশি কিন্তু বাকি অন্যান্য সকল আমল হচ্ছে এই মাসের প্রথম দশ দিনের আমল অত্যাধিক নয় তারিখ তো সেটা বাংলাদেশের নয় তারিখ না সেটা হবে আরাফার নয় তারিখ নবীন নয় তারিখ বলেন নাই নাম যেদিন মুসলিম ও মা ময়দানে একত্রিত হবে সেটাই সেদিন যদি সেদিন যদি আরফা আরাফার দিন তো আরফার দিন তো একদিনেই সারা বিশ্বে একটা দিনেই আরফার দিন সেই দিন হাজিরা আরাফার দিনে একত্রিত হবে সেই দিন যারা আরাফার ময়দানে উপস্থিত হবে তারা কোন রোজা রাখা যাবে না যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকবেন তারা সেদিন সিয়াম পালন করবেন আল্লাহ রসালাম এই সিয়ামের ফিরত বর্ণনা করে বলেন এই দিন বাংলাদেশে বসে যদি আপনি সিয়াম পালন করেন তো অতীতের এক বছরের গুণা পাক মাফ করে দিবেন ভবিষ্যতের এক বছরের গুণ পাক মাফ করে দিবেন হ্যাঁ তো তাহলে অজে না যায় বাংলাদেশে বসে রোজার একটু যদি এত স্বভাব হয় যেই লোক সরাসরি আর পরমা জানে তার কত বুঝিল নবীত্রাম আরেকটা হাদিসে বলতেন যারা কোরআন তালাবাদ করে আর কোরআন অনুযায়ী আমল করে আল্লাহ তাদের মা বাবাকে কি ময়দানে এমন টুপি পরিধান করাবেন যেই টুপির আলো যেই নুরের বিকরণ সূর্যের আলো সে অধিক নুরানি হবে নবীত্রাম বলেন শুনো যার মা বাবাকে তাকে কি করে দিবেন এবার যিনি সরাসরি আরাপারময় জান উপস্থিত হয়েছেন আল্লাহায় তাকে কি গজিলত দান করবে তো এরপরে জিনহজের পরে যে মাছটা আসবে সেটার নাম কি মহার রাম আগে দিল্গজের পরে আসবে দিলহ দিল পরে আসবে মহারাম মহার্রাম মাস হলো আরবি বত্তরের প্রথম মাস আল্লাম বলেন আবদালু রমাদান রমাদানের পরে সবচেয়ে ফুদিলত মহাম হলো মহারাম মাসের তিয়াম রমাদানের পরে সবথেকে ফুদিলতের তিয়াম হলো রমাদান এই মহারাম মাসের তিয়াম আর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রাত্রিকালীন কালীন নামাজ মানে কোনটা সাহায্যের পরে সবচেয়ে বেশি ফজিলতার নামাজ ঠিক একইভাবে ফরো পরে সবচেয়ে ফজিলতময় হলো শাহরুল্লাহ মুহারম محرم مقدس يا سبحان الله ان رسول الله صلى الله আর উনদেরকে সেইর সিয়াম করার জন্য নির্দেশ দিতেন নবীතුত্রসালাম নিজেও সিয়াম পালন করতেন উনদেরকেও সিয়াম পালন করতে বলতেন এবং এই সিয়ামের ফজিলত বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লা তাদের অতীতের এক দোত্তরের গুণা মাফ করে দিবে আর আফাতা বলছেন অতীতের এক বুতর ভবিষ্যতের এক বোতর কিন্তু আশুরারটা হইলো শুধু অতীতের এক বোতর ভবিষ্যতের কিন্তু এবং ভবিষ্যতের দুই পুত্তক আর আশুরার দিনে রান্ন রমাদানের পরের এবার রমাদানের আগে আগের শুন্ন আগের শূন্যত হল সাবান মাস রমাদানের আগের মাসটা শাবান মাস শ্রাবান মাসে বেঁচে বেশি সিয়াম পালন করা এটাও অনেক বেশি প্রভিলকময় অন্য কোন মাসে মাসের মত এত করতেন না শাবান মাসে নবীত্রম বেশি বেশি তিয়াম পালন করতেন আগের শূন্য মাসে আর পরের শূন্য এই এই চারি মাসের মধ্যে অনেকগুলো তিয়াম হ্যাঁ এগুলা হলো বাদাল ঝুমা জমার পরে না একটা হলো প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এটা প্রতি সপ্তাহে সারা বছরের ইয়া প্রতি সোমবার রোজা রাখা এটা নভেত্রত নামের মিলাদ পালন আমরা যারা নবী সালামের মিলাদ দিতে চাই মিলাদ করতে হবে কিবারে সোমবারে নবীলের মিলাদ হইল সমবারে আর মিলাদ উদযাপনের মাধ্যম হইল রোজা অন্য কিছু না মানে এটাই নবী আপনি মিলাদ পালন করতে চান জন্মদিবস নবী সালাম জন্মগ্রহণ করেছেন সোমবারে নবী সাল সালাম নিজে সবসময় সোমবারে রোজা রাখতেন এবং সাহাবিদেরকেও সোমবারে রোজা রাখার জন্য নির্দেশ দিতেন देह नहीं स्पष्टित जन्म ग्रहण करोमवार सूतरा रतुलर मोहब्बत सोमवार रोजा रख मिस्टि खाई दिलपि खाई তারপরে কতক্ষণ গান গাই শুরু করি ওইটা তো মহব্বত প্রকাশের মাধ্যম না মহব্বত প্রকাশের মাধ্যম হলো প্রতি সোমবারে রোলা রাখেন তাহলে পালন করা হবে আর মিলাদ শুধু বছরে একদিন না বারো রবি শুধু মিলাদ না মিলাদ হবে প্রতি সোমবারে প্রতি সোমবারে সিয়াম পালন করা আল্লাহ রি সোমবারে জন্মগ্রহণ করেছি আবার নবী নব লাভ করেতেন সোমবারে বলেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল বল আল্লাহ রাহ আলমিনের সামনে পেশ করা হয় আমি রোজাদার অবস্থায় আমার আমল আল্লাহর কাছে পেশ করা হবে সোমবারে পেশ করা হচ্ছে দেখা যাচ্ছে যে অমুকের আমল আসছে অমুক কি অবস্থায় আছে রোজাতা বৃহস্পতিবারে গেছে সেদিন রোজাদা আসলে বাকি বাকি পাঁচ দিন রোজা নেই আছে কয়দিন দুই দিন সোমবার আর বৃহস্পতি তা আল্লাহ বলবেন যে এই লোকের যেদিনে আমল আছে সেই দিনে দেখে রোজা দা তো তাহলে বোঝা যায় লোক সারা বছরে রোজা রাখে তো হার্লাহ এই দেখেন অল্প অল্প আমলে বেশি লাভ যে আপনি সপ্তাহে সাত দিনের মধ্যে দুই দিন রোজা রাখবেন সাত দিনের ফজিল তো হাঁ দুই দিন আল্লাহর কাছে আমল পাবে আর দুই দিনে আপনার ও দাদার অবস্থা আমল গুলো চলে যাচ্ছে আর অর্থাৎ হলো আপনি সাত দিনের রোদাদার প্রতি এই তিন দিন রোজা রাখা অনেক কোদিনাম বলেন তাও মসালা প্রতি চন্দ্র মাসে তিন দিন রোজা রাখা সারা বস্তর রোজা রাখার সমতল ওদের তিন দিনে আপনি মার্চের মাসখানে তাহলে প্রতি মাসে তিন দিন তিন দিন করে হইলে সারা বস্তর আপনার সিএম ফালনের প্রতিরোধ আল্লাহর ছিলাম এই সিএম এত গুরুত্ব দিতেন তিনি সফল অবস্থায় ছিলাম এই তিন দিনে সিএম বাদ দিতেন না আবুহারা রবিসালামা মৃত্যু পর্যন্ত আমি কখনো এক নম্বর অতীয়ত হলো সাহার আমি যেন প্রতি মাসে তিন দিন পালন করি এই আবহরারা তার ছাত্ররা যারা তার থেকে হাদিল গণনা করেছেন তারা বলছেন যে আবহাওয়া রা রবি মৃত্যু যে মাসে করেছেন সেই মাসের আগ পর্যন্ত তিনি এই তিন দিন ইয়াম জীবনে দিন বাদ দেন নাই মানে সূর্য রূপে শুভ্রতা প্রকাশ পেতে বারো থেকে পনেরো মিনিট সময় লাগে এই সময়টা নামাজ পড়া হারাম এই সময় নামাজ পড়া যাবে না এই সময়টা অতিবাহিত হলে এরপর থেকে শুরু করে আগ পর্যন্ত এখন বারোটা তিন মিনিট তিন চার মিনিটে এগুলোর অনেক নাম কিন্তু মূলত নামাজ একটা এর ভিতরে যেগুলো নামাজ পড়া হবে সবগুলার নাম সলাতোহা তো নবীত নাম আবহরারা কে বলছেন এই তুমি দুই রাখা ফলাত কখনো বাদ দিবে না कारण की क्या मुमि सबसे ठंडा करो शरीर के शीतल करो मैं चला कर लेमिन शर ठंडा हो जाए चख ग जरा नियमित नाम नाम दरी हर जन आगन दौरा जाए क्या करें नाई घुमानों बंदारा घुमा आल्ला देखते हाँ तलाईल्देजर को ठीक आरोप लम्बा क्यों नान्ड बंदा सकाले रिजि कन्नशन बे जहुर नाम क्यों जरा आल्ला তারা এই লম্বা সময় নামাজ বাঁধা থাকতে পারে কারণ সময় নামাজ না পড়ে থেকে যাবে এটা কোনটার নাম সলাত তাহাজুদ কে যেমন আল্লাহ তাধিক পছন্দ করেন এখান দিয়ে মাঝখান দিয়ে চলা এটাকে আল্লাহ আলমিন অনেক পছন্দ করেন এই জন্য আবহাওয়ারা কে বলছেন তো ঘুম গেলে অনেক দিলে উঠে যেতে পারে আবার অনেক আছে ফেলে পুকুরে ফেলে দিলেও ঘুমায় আপনি যদি ঘুম থেকে আলগায় দিয়ে পুকুরে দেন পুকুরের মধ্যেও ঘুমাবে এরকম মানুষও আছে পরে তোমা ভীতিরও যাবে তার আদায় করে ঘুমাই এখানে সকল উন্মতের জন্য এটা অতীয়ত খালি আবহাওয়ার জন্য না যারা এরকম তাহাযতে উঠার আশঙ্কা কম আমি জাগ্রত হইতে পারি না আমরা সকলে চেষ্টা করবো এই সিএম গুলোকে প্রতি মাসে রাখার আর বেশি বেশি যত সিএম আমরা পালন করব তত আমাদের রুহানি পাওয়ার রুহানি শক্তি আমাদের বৃদ্ধি পাবে এবং আমাদের যুব সমাজকে যদি আমরা বৃদ্ধ মানুষের রোজা রাখা কষ্ট যুবকদের কিন্তু রোজা রাখা কষ্ট না কিন্তু যাদের কষ্ট তারা বেশি রাখে যাদের কষ্ট নয় তারাই রাখে দেখবেন খেয়াল করলে আনুপাতিক বৃদ্ধ মানুষ বেশি রোজা রাখে অত রোজা রাখার দরকার যুবকের বৃদ্ধ মহিলা বেশি হেজাব পালন করে অত হেজাব পালন করার দরকার যুবতী মহিলা তার হেজাব পালন করার দরকার তার হেজাবের কোনো খবর নেই যার হেসবে একটি শিথিলতা আছে তার দেখবেন যে হেজাবের অবস্থা খুব কঠিন সব দিয়ে তারপর দিয়ে হেজাব দিয়ে সব দিয়ে আর কাপড় নিয়ে তারপরে পুরুষের কাপড় সপুর দরকার কম নারীর দরকার বেশি অথচ পুরুষ দেখেন কতগুলো গায়ে দেয় পুরুষের এতগুলো দরকার নাই তাও কোট গায়ে দেয় লাগায় প্যান্ট তারপরে আরো কত ড্রেস ডাকতে ডাকড়তে করতে অবস্থা পুরুষের এত পোশাক পরে না পুরুষের হেসাব পুরুষের সতর হলো অল্প একটু অংশ পুরুষের এত কাপড়ের দরকার নেই অথচ পুরুষকে লাগাই দিচ্ছে বিশাল একটা কাপড়ের বোঝা আর যার কাপড়ে বেশি দরকার মাথা থেকে পাঁচ পর্যন্ত তার কত গেছে অল্প কাপড় ঠিক একইভাবে আর তার নাতিনের খবর নাই তার মেয়ের খবর নাই মেয়ে আর মা যদি একসাথে যায় দেখুন তো মার কি মেয়ের পত্তা নাই আর নাতিন যদি একসাথে যায় দাদির কি নাতিনের খবর নাই অথচ দাদির এত দরকার নাই নাতিনের দরকার বৃদ্ধেরা বেশি পালন করে এই জন্য আমরা যদি আমাদের যুব সমাজকে আধ্যাত্মিক শক্তি সম্পন্ন রুহানি ক্ষমতা সম্পন্ন যুবক গঠন করতে পারি তাহলে এই সমাজের যুবকেরা মা শক্ত হবে না जंगी है जी तत्विक रूहानी प्राग सम्पन्न जुवक है सबा के मितज्ञ फालन कर